আল্লাহ মোহনআ প্রশংসা দরসালাম করিমারিক লেখক একটি আয়াত দিয়ে আজকের दर्शे बस्तुआर पृथ्वी पक्षना फायसाल क्षेत्र फेरिस्तराम दखल क्षमता क्या करना फेरस्तर एक क्षेत्र में नहीं फेरस्तर क्या हमला वास्तवायन आल्ला आदेश वास्तवायन आल्ला पालन तो तहिदे एक दिक हल्ले जाते घटेलायसला कर लहे महफुजे लिखा रही फायसल ज्ञान सम्पर्क कारो धारणा नहीं आर भाग्य एमकि जिब्राइल अली तहिदर दिक मान एल एक मल्ला रही गाइबे एलिम तकदीर एलम कार भाग्य की कार हायत आरण आम कार मरण है কার ঘরে ছেলে জন্মাবে কার ঘরে ঘরে ছেলে মেয়ে কিছুই সব সম্পর্কে বললাম যে সম্পাদন করার ততক্ষণ ফেরেস্তাও জানতে পারেন না ঠিক কিনা এটি হচ্ছে তৌহিদ আল্লাহর একত্রবাদ পক্ষান্তরে যারা এইরকম আকিদা রাখে যে পীর সাহেবের কাছে মরিত গেল পীর বাবা বিয়ে শী হয়ে গেল বছর এক। ছেলে মেয়ে হয় না তখন পীর কারো কি যাও তোমার ছেলে হবে দুই বছর নেই তুমি বোন দা এগুলি কি বলেন এই আকি পীরের কাছে এই আকিদে নিয়ে যাওয়া আমার পীর সাহেব যা বলেছেন সত্য তিনি লহে মাহফুজের খবর রাখেন লহে মাহফুজের খবর দিচ্ছে পীর জিব্রাইল জানল না আকাশে অসংখ্য ফেরস্তা রয়েছেন একটি হাদিস রয়েছে যে অর্ধে খাত জায়গা আকাশে কোন জায়গায় খালি নেই যেখানে ফেরস্তা শেষ দায় পড়েনি এত অসংখ্য ফেরিস্তা আল্লাহ রাবুল আলম সৃষ্টি করেছেন फिर दाखिल हन नाम क्या तरह पला आसबे ना पाला क्रमे ढुकते पा ढुकार चान्स पाने ওই পালা আর ফিরে আসবে না এত অসংখ্য ফেরেস্তা রয়েছেন কত হাজার হাজার বছর কেটে গেছে আরো বাকি আছে একবার শুধু ফেরেস্তা আকাশে থাকা সত্ত্বেও লহে মাহফুজ পর্যন্ত তারা পৌঁছিতে পারেন না আর পিরি জেনে ফেললো পিরোনবী মো রাসুর সাল্লামে জানলেন না জানেন যে আল্লাহে মাহফুজে কি আছে জানতেন ওম্মদদেরকে সাহাবাদেরকে বলতেন যে কার কি হবে না হবে সব বলতেন অমায়ান্তেক আনিল হাওয়া বরং তার কাছেও যখন মাধ্যমে কাছে তাহলে জানতেন ওই খবরটি যিনি খবর নিয়ে তিনি আগে জানবেন না জিবাই পক্ষ থেকে যে যাও এই আদেশটি এই খবরটি এই কথাটি এই বিধানটি পৌঁছে দাও তারপরে নবী করিমিসাল্লামকে যতটা ওহি করা হইতো ততটাই জানতেন অমায়ন্তকু আনিল হাওয়া তিনি নিজের খেয়াল খুশি বলতে পারতেন না বা বলতেন না ইনহাই হলেই তাহলে বলতে পারতেন তাহলে এই শিরকি আঁকিদা দূরীকরণের উদ্দেশ্যে লেখক এই বিষয়টিকে এখানে তুলে ধরেছেন আয়াত এবং হাদিস মহান আল্লাহ করেছেন বাবু কৌল্লাহ অধ্যায় কায়ম করেছেন এই বাণীর অধ্যায় হাত্তায় ফুজ আল্লাহর যখন ফায়সালা হয় আদেশ হয় ফেরিস্তাদের মাঝে আল্লাহর নৈকট্যশীল ফেরিস্তা হয় নিকটস্থ ফেরিস্তা তারা প্রথম শুনতে পান জানতে পারেন আল্লাহর ফায়সালা আল্লাহ যখন আদেশ হয় तक तय सन्त हो पड़े आल्लर को आदेशे विशाल क्षमत अंतर आदेश कम्पमान अवस्था रही है तरह द्वारा हाथ तीन कलुम आल्लामी जख तरफ अंतर भीति अंतर भयति दूरीभूत है फजी आन कलम भय हम मानसिकागन तरह जो भीत संचारूरीभूत है तक ते अपर के बोले एके अपर के कि सबा एक ही स्तर नहीं सप्तम आकाश आज কেউ ষষ্ঠ আকাশে আছে কেউ ঊর্ধ্ব গগনে আছে ওপর দিকে আছে কেউ নিম্ন দিকে আছে সেজন্য যারা নিচের দিকে আছে তারা ওপর দিকে জিজ্ঞেস করেন কালো মাজা কালো রব্বকুম তখন তারা জিজ্ঞেস করে যে তোমাদের রব কি আদেশ করেছেন আল্লাহর কি আদেশ হয়েছে এখনো তারা শুনতে পাননি কিন্তু আল্লাহর যে একটি ফায়সালা হয়েছে সেই ফায়সালা সম্পর্কে টের পেয়েছেন সামনে ওই হাদিস আসছে তারা বলেন যে তোমাদের রব অর্থাৎ মহান আল্লাহ কি বললেন কি আদেশ তার হইল জানার চেষ্টা করেন দেখি কালুল হক তখন ওপর দিকে যেসব ফেরেস তারা রয়েছেন তারা বলেন যে আল্লাহ সত্য ফায়সালা করেছেন হক ফায়সালা নাইছেন এখানে কি ফায়সালা করেছেন তা উল্লেখ করা হয়নি কারণ একটি একটি হয় না। আজকে হলো বা অনেক হলো কালকে আবার অনেক অন্য ঠিক না তো একটি যে বলে দেওয়া যাবে এক কথায় যে এই ফায়সালা হয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে উদাহরণস্বরূপ এই ফায়সালা আজকে হয়েছে ওই রকম না বলে আল্লাহ যেকোনো ফায়সলা করেছেন সেটা ন্যায় সঙ্গত ফায়সলা করেছেন হক ফায়সালা মানে নাই ফায়সলা করেছেন আলুল হক আল্লাহর পক্ষ থেকে যা ফা হয়েছে তা সত্য এবং হক ফ্যসালা হয়েছে মানে সর্বোচ্চ আল কবির এবং তিনি মহান সর্বোচ্চ এবং সুমহান তিনি এই ছিল আয়াতের অংশটুকু এই আয়াতটি কোন সরায় রয়েছে আচ্ছা কারো কিতাবে লিখা আয়াত নম্বর হচ্ছে চৌত্রিশ সুরা নম্বর চৌত্রিশ আয়াত নম্বর তেইশ সুরাসাবা আবুনা থেকে আয়াত হয়ে গেল আয়াতের তফসির ব্যাখ্যা স্বয়ং নবী সাল্লাম করেছেন যার উপর এ আয়াত নাজল হয়েছে তাহলে মনে রাখতে হবে যে কোরআনে করিমের তফসিরের পদ্ধতি কি হওয়া উচিত কোরআনে করিমের তফসির পদ্ধতি এরকম কিছু লোকেরা তফসিল করে আজকাল কলেজ ইউনিভার্সিটির কিছু ডিগ্রি নিয়ে কোন একটি সংগঠন করে জামাত করে আর তারা নিজেরাই তফসিল করে বরং একবার তাদের এক নেতা লিখেই ফেললেন পত্রপত্রিকাতে চলে আসলো বেশ দীর্ঘদিন আগের কথা বলছি নামটা আমার সময়কাল এই সব না বলেও যে কোরআন বোঝার জন্য একজন ব্যাচুলার যথেষ্ট মানে বিয়ে পাস যথেষ্ট আলেমের প্রয়োজন নেই এইরকম ধরনের বাড়াবাড়ি কথাবার্তা সীমা লঙ্ঘন কথাবার্তা তাদের মুখ দিয়ে অনেক সময় বেরিয়ে যায় যাদের দিন সম্পর্কে জ্ঞান থাকে না সঠিক দিন সম্পর্কে জ্ঞান নেই যারা এখন পর্যন্ত তারা আরবি ভাষায় বুঝেনি কোরআনের ভাষা বুঝে না আর দাবি করে যে একটা বিয়ে পাস কলেজ ইউনিভার্সিটির বিয়ে পাস হলেই কোরআন বুঝে হাদিস বুঝে এরকম ভ্রান্ত দাবির কারণে তারা বিভ্রান্তির শিকার হয়েছে অনেক ভুল করে ফেলেছে তারা ধর্মের দিনের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে ইসলাম মানুষের কাছে পেশ করতে গিয়ে ইসলাম পেশ করেছে ইসলামের অপব্যাখ্যা তো সর্বোত্তম তফসির কোরআনে কারিমের কোরআনের কত আয়াত রয়েছে যে আয়াতটি হয়তো এক জায়গায় শর্ট সংক্ষেপে আর আর একটি জায়গায় ওই আয়াতের বিষয়বস্তুটিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আয়াতেই আছে কোরআনেই আছে কিন্তু এক জায়গায় বিস্তারিত আরেক জায়গায় সংক্ষেপে কোরআনের কোরআন দিয়ে এখন উদাহরণস্বরূপ বলি আপনাকে আদম আলী ইসলামের ঘটনা কোরআনে কারিমে বহু জায়গায় রয়েছে কোনো জায়গায় সংক্ষেপে কোন জায়গায় বিস্তারিত কোনো জায়গায় ইবলিস কথা কথাবার্তা বলল। দাবি করল আল্লাহর সাথে তর্ক করলো বয়স করলো যে আল্লাহ আমি কেন তাকে ইত্যাদি কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই কোনো জায়গায় আদেশ করালো ফা আস্তী করলো ফাকানা মিনাল ফেরিন আর কোন জায়গায় আছে আল্লাহকে বলল হে আল্লাহ কি করে আমি তাকে করতে। আস যদিমান্তা তিনা মাটি দিয়ে সৃষ্টি করলে তাকে আমাকে আগুন দিয়ে খালাক্তা নিমিনা খালাক্তাহ মিন তিন তাহলে দেখেন এক জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ বেশি আছে আরেক জায়গায় কম আছে তাহলে একটি আয়তের ব্যাখ্যা আর অন্য অন্য আয়াত দিয়ে তাহলে হবে না এই রকমের নামাজের কথা সালাতের কথা কোন জায়গায় সংক্ষিপ্ত বিস্তারিত আছে কোনো জায়গায় আল্লাহ আকিম সালাত হাফেজু দিয়ে ওই আয়াত দিয়ে তফসিল করব। ঠিক না। তো এইভাবে হজ রোজা জাকাত যতগুলো মশা মশাইল পর্দা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না করা উচিত তারপরে যখন যে কোরআনে আর এর বেশি বিস্তারিত পাওয়া যাচ্ছে না কিন্তু আরো বিস্তারিত আলোচনার বক্তব্যের প্রয়োজন না হলে সেটা অসম্পূর্ণ তাহলে এর সম্পূর্ণতার জন্য আল্লাহ রবুল আলমী তার রাসুলকে প্রেরণ করেছেন এবং যেই রাস্তলের উপর এই কোরআন নাজল করেছেন তিনি সর্বোত্তম ব্যাখ্যা দান করেছেন সেই ব্যাখ্যার নাম হচ্ছে এই আয়াত সম্পর্কে কিছু বক্তব্য পেশ করা হয়েছে কিনা হাত ইজান এর বেশি আর কোরানে বলা হয়নি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আকাশে যারা রয়েছেন অর্থাৎ ফেরিস্তাগন তারপরে দেখতে হবে যে সাহাবাই কেরামরা নবী সাল্লাহাল্লামের যারা সঙ্গী ছিলেন নবী সামের কাছে সরাসরি শিক্ষা লাভ করেছেন তারা এই আয়াত সম্পর্কে কোন মন্তব্য করেছেন সাহাবাই কেরামদের মধ্যে বিশেষ করে যারা তফসিরে পারদর্শী ছিলেন বিশেষজ্ঞ তফসিরের যেমন আব্দুল আব্বাসের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন তারা কি বলেছেন তারপরে পরবর্তীকালের মুফাসের গন কি বলেছেন আরবি ভাষার আলোকে কারণ তাদের কাছে কোরআনের সঠিক অর্থ জানার আর কোন উপায় নেই আল্লাহ তারপরে রসুল তারপরে আল্লাহ রসুল সাহাবাই কেরাম তারপরে আর কোরআন কালা মানে কি আরও সে এর বেশি কি না আমাকে মনে হচ্ছে এই হতে পারে আমাকে মনে হচ্ছে এই হতে পারে না এগুলি তফিনা এগুলি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা মনের পূজা করা ইতিবাউল হাওয়া আর এরাই গুমরা হয়েছে যারা খিয়াল খুশি এজন্য জন্য বিদাতিরা এরকম খেয়াল খুশি কোরআন ব্যাখ্যা করে কোরানে মিলাদ আছে আল্লাহ মিলাদ পড়ছেন না চ্যানেল আই বিদাতি কবর পুজারি বলছে আল্লাহ বলছেন আলী ওসালাম আল্লাহ মিলাদ পড়ছেন এখানে মিলাদের কথা আছে না দুরু সালামের কথা আছে। আল্লাহ রহমত নাজল করেন নবীর ওপর আছে সুতরাং তোমরা সালাহ সাল্লাম পেশ করা তোমরা সাল সাল্লাম পেশ করে এই আয়াতল হয়েছে কবর পুজারীদের উপর না আল্লাহর আল্লাহর নজল হয়েছে না করেননি তারা সম্মিলিত দূর পাঠ করেছেন যে নাম এরকম মজলিস ভরে বসে আছেন মসজিদ আর মহাব্বতের সাথে জোরে সরে ভালোবাসার সাথে মন লাগিয়ে তোমরা এখন দূরত পাঠ করো ইয়া নবী ইসালামীকে একবারে দিল টান করে। তাদের অনুসরণ না। যেটি হচ্ছে কোরআনের ব্যাখ্যা জানার পথ বুঝতে পারছেন ভালো করে এখন ধোকা খাবেন না যে এত বড় বক্তা যে বলছেন दूर पड़ा जिकिर कराना अल्लाह अल्लाह जिकिर करो नजल नाजल होना एक दिन शाहबाई के नाम मस्जिद नवबीते हक और कौन कारो बाड़े हा बासा हक ये जिकिर कर जिकिर कर প্রমান দিতে পারে থেকে তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার কোরআনের তফসির ঠিক আছে তফসিল করান মহফিলে তুমি উজকুরানা তফসিল করছো আর লাইল পড়াচ্ছ ভালো কথা আর যদি কোথাও খুঁজে পাবে না আমার জিকির আমি করবর ওলাহবি বিশেষ বিশেষ জায়গায় যেমন তেত্রিশ বার করে নামাজের পরে ঘুমাবের সময় জিকির ইত্যাদি সকাল বিকালের জিকির যেগুলি নবীর সাল্লাহ করেছেন কিন্তু সম্মিলিত জিকির নবী কখনো করার করেননি কথা আমার তাহলে তফসির করতে হবে কোরআনের এইভাবে কোরআনে তফসির কোরআন দি তারপরে কোরআনে তফসির রসুল উল্লাহামের হাদিস দ্বারা শহীদ হাদিস দ্বারা তারপরে কোরআনে তফসির করতে হবে সাহাবাই কেরামের উক্তি বা আমল দ্বারা কোরআনে তা করতে হবে তাবাইনদের মতামত দ্বারা যেহেতু তারা কাছাকাছি যুগে দেখেছেন এই কোরআনের একটা গুরুত্ব বক্তারা আলেমরা নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণে হ্যাঁ করে জিকির করো ছয় লিফার জিকির করো এই দিক থেকে জিকিরটা ছাড়ো যাতে করে বাম দিকে কল এইভাবে জিকির হয় এগুলি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মাত্রা বুঝতে পাচ্ছেন মনের পূজা দূরীভূত হইল এ সম্পর্কে কি বলছেন নবী করিমাল্লাম বলছেন কাল এর সাদ করছেন কাদা আল্লাহুল মহান আল্লাহ আকাশে কোনো ফ্যাস করেন কাদা একে বলা হয় আলকাদরো আল কাদা আরবি ভাষায় তকদির কে দুইটি ভাষা বলা হয় একটা হচ্ছে আলকাদরো মানে নির্ধারণ করা আরেকটা হচ্ছে ফায়সালা করা আচ্ছা ফায়সালা যখন হলো সেটা নির্ধারণ করা হলো এই হইলাদ মানে নির্ধারণ করা তকদির ওখান থেকে আর কাদা মানে ফায়সালা করা এদাল যখন আল্লাহ ফায়সালা করেন কি ফায়সলা করলেন অমুক আমজাদ সাহেবের ঘরে একটি ছেলে দিতে হবে এটা আল্লাহ ফায়সালা তার ঘরে একটি মেয়ে সন্তান দিতে হবে বা তার ঘরে ছেলে মেয়ে হবে না আল্লাহ ফেসালা অমুক সাহেবের অমুক নাও এবং হবে কিভাবে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বা অমুক রোগে আক্রান্ত হয়ে ইত্যাদি ইত্যাদি আল্লাহ যখন আল্লাহ ফায়াসালা করেন যে কোনো ফায়সালা উমকের চাকরি নেই তার চাকরির একটা ব্যবস্থা করেন কি করেন তখন দারাবাতিল মালাতে আজনি হাতিহা তাদের ডানা তখন নড়াতে শুরু করেন্লি কা তার কথার অনুগত হয়ে আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে আনুগত্য প্রকাশ করেন ফেরেস্তাগন তাদের ডানা গুলিকে যেমন পাখি দেখেছেন পাখি লাফায় তাদের তো এইভাবে আল্লাহর যে আদেশ হয়েছে আল্লাহ হয়েছে হুকুম হয়ে গেছে এই করতে হবে তখন তারা আনুগত্য স্বীকার করে বসত্ব প্রকাশ করেন তাদের এই নানা নড়ানোর মাধ্যমে তখন একটি আওয়াজ হয় তখন একটি আওয়াজ হয় আকাশের আওয়াজ ওহির আদেশের আওয়াজ আলা সাফওয়ান সে আওয়াজটি হয় সিলাহ মানে শিকল আলাফান আর শিকলকে যদি আছাড় দেওয়া হয় শক্ত পাথরের উপর শক্ত ভারী পাথরের উপর পাথরের উপর যদি লোহার শিকল পরে তাহলে আওয়াজ যেমন হয় জঞ্জন করে যে আওয়াজ হয় নবী সালামের কাছে যখন ওহি আসতো বিভিন্ন প্রকরণের ওহি হইতো তার মধ্যে একটি ওহি ছিল এরকম ও আহান ঘন্টার যে বাজনা হয় সেরকম বাজনার মতন আওয়াজ হয় আর ওই আসে ফেরেস্তাকে দেখা যায় না ফেরেস্তা অদৃশ্য জিবাইসালাম এসেছেন কিন্তু দেখা যায় না আর কখনো মানুষের আকার ধরে আসতেন আর এক দুইবার তিনি আপন আকৃতিতে এসেছেন বা দেখা করেছেন তো আল্লাহমা আলি এই যে আওয়াজ হয় এই আওয়াজের প্রতিক্রিয়া ইয়ান ফজহম সমস্ত ফেরেস্তা অন্তরে পৌঁছে যায় আর এক কান দিয়ে বেরিয়ে গেল কোন প্রতিক্রিয়া হল না ঠিক না আর আর একটি কথা শুনলেন আপনার অন্তরে গিয়ে আঘাত করলো নক করলো ওর একটা তাসির আছে প্রতিক্রিয়া আছে সব সময় করছে সব সময় আপনাকে সচেতন করছে সেই বাণীটি একবার সচেতন হয়ে আপনাকে একটি আদেশ করলেন বাবা জীবনে নামাজটি ছাড়বে না বাবা তুমি আমার মেয়েদের সাথে সদ্ব্যবহার করিও আমার ছোট ছেলেরা রয়েছে না বা লোকরা বড় ছেলে তুমি আমার ছোটদের সাথে ভালো আচরণ করিও আঘাত করেছে আপনার নক করেছে অন্তরে মাঝে মাঝে এই কথা স্মরণ আসে ছোট ভাইগুলোর প্রতিক্রিয়া সৃষ্টি করে এই আওয়াজ হাত্তাই এমন প্রতিক্রিয়ায় সৃষ্টি করে যে তারা ভীত সন্ত্রাস্ত হয়ে আরেকটি আগের হাদিসে রয়েছে কুহ তারা হোশ হারা হয়ে পড়েন দিশে হারা হয়ে যান তারপরে তাদের অন্তর থেকে এই ভীতি দূর হয় যেতে পান কালু উল্ক বলেন যে আল্লাহ সত্য নাই কথা বলেছেন আলী উল কেবির ফায়সালা হয়ে গেল ফেরেস্তারা একে অপরকে জিজ্ঞেস করছেন ফেরেস্তাদের মাঝে খবরটি ছড়াচ্ছে জি যেমন এখানে যদি মাইক না থাকতো মাইকের আওয়াজ পর্যন্ত না পৌঁছিতা যারা শুনতে পাচ্ছেন না তারা লোক তার পেছনে যে লাগাচ্ছে সে তার আগের লোকটিকে জিজ্ঞেস করছে ভাই কি কথা হলো কি কথাটি বলা হলো ঠিক না হয় কি নয় তো রকম অসংখ্য ফেরেস্তা রয়েছেন আকাশে তারা একে অপরকে জিজ্ঞেস করতে থাকেন এই সময় সুযোগ নেই শয়তান জিন। জিন সুযোগ নেই আকাশের খবর শোনার জন্য যে কালকের জন্য যে রাত্রে আজকে ফায়সালা হইলো কালকে কি হবে কে মরবে কে জন্ম নেবে কার কার্সিডেন্ট হবে কে রোগে আক্রান্ত হবে কার রোগ দূর হবে কে চাকরি পাবে কে চাকরি হারাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফায়সালা যাক পৃথিবীতে হয় তো তোয়াসমা মুস্তারিক যারা কথা চুরি করে আকাশের কথা চুরি করে কারা শায়তানরা আকাশের কথা এদেরকে বলা হয়েছে। শ্রবণ শ্রবণ চুরি করে এরা শোনা চুরি করে শোনে এরা আকাশের কথা চুরি করে শোনার চেষ্টা করে এরা শোনার চেষ্টা কিভাবে করে এরা তো জমিনে বসবাস করে তাই না জমিন থেকে ওপর দিয়ে এরা দ্রুত গতিতে ছুটে যায় যেতে পারে আকাশের কাছে চেষ্টা করে। এমন যেখানে মানুষ পৌঁছাতে পারবে না যেখানে অক্সিজেন পাবে না মানুষ পৌঁছাতে পারবে না সেখানে দ্রুত যেহেতু খুব ছুটতে পারে সয়তাল ছুটতে পারে সেই জন্য এরা আকাশের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে তারপর কান লাগিয়ে থাকে ভালো করে যে কি ওপরে আলোচনা হচ্ছে প্রথম আকাশে সাত আকাশের ওপর থেকে খবর আসতে আসতে আস্তে আসতে প্রথম আকাশে ফেরে তার আলোচনা সমস্ত ফেসলা এই কথাগুলি কান লাগিয়ে শোনার চেষ্টা করেন এই জিনেরা যে শোনার চেষ্টা করেন কেমন করে তা দেখুন এই হাদিস রয়েছে ও মুস্তরে কুসামিয়া হা কাজা যারা এই শ্রবণ চুরি করে মানে চুরি করে চেষ্টা করে এরা এইভাবে হাকা জি ভাবে দুইজন সুফিয়ান মহাদেশের মধ্যে রয়েছেন তো এই সুফিয়ান বলছেন কি করছেন বেকাফেহী এটাকে বয়ান করলেন ওয়াসাফাহ বর্ণনা করলেন এই নিয়মটিকে তাদের শোনার বা তাদের পদ্ধতিটিকে বেকাফাহী তার হাত দ্বারা। আঙ্গল গুলির মাঝে ফাঁক ফাঁক করে দিলেন এরকম চান ছিল এরকম দিলেন এরকম করে বুঝতে পারছেন এটি সব নিচে আছে তার উপরে তার উপরে তার উপরেই এইভাবে এইভাবে বোঝাতে চাই কি বেশি শক্তিশালী জিন আকাশের কাছাকাছি চলে গেছে তার নিচে লাইন লাগিয়ে আছে তারাও খুব ভিড় করে আছে গ্যাদারিং করে আছে দিকে চলে গেছে তার পিছনে আছে তার পিছনে আরেক শয়তান তার পিছনে আরেক শয়তান তার পিছনে আরেক শৈতান এই শতান কান দিয়ে আকাশের কথা শুনতে পেলো ও শুনতে পেয়েছে খুব খুশি আমি শুনে ফেলেছি তখন নিচেটা জিজ্ঞেস বলো এ বলছে তারপরে জিজ্ঞেস করছে একে বলা হলো এ তখন একে বলছে এইভাবে জমিন পর্যন্ত জিন শয়তানদের কাছে খবর পৌঁছে ওই খবর জিন শয়তানরা তখন নিয়ে এসে কি করে গণকদের কাছে পৌঁছে দেয় গণক যারা হাত গুনে কথা বলে বা জিন জিন ব্যবহার করে জিন বসে করে ভবিষ্যতের কথাবার্তা বলে ওই যে বলছিলাম কাদের কথা শুধু গনক মানে যারা বাজারে ওই মার্কেটে ফুটপাতে যারা গণক তাদের কথা নাই যারা হাত দেখে এই যে পীর গণক পীর নামক গণক যারা আছে তারা যে বলে আপনার দশ বছর হয়ে গেল বিয়ে আপনার লহে মাহফুজ আপনার ছেলে পাচ্ছিনে বলে বুঝছে না লহে মাহফুজ আমি দেখলাম ভালো করে ধোকাবাজি লহে মাহফুজ আল্লাহ ছাড়া কেউ জানেন আগে বলেছি তাই না একশো জনকে বলল বিভিন্ন মন্তব্য কাকে বলে তোমার ছেলে হবে যাও কাকু বলে তোমার ছেলে হবে না কাউ তোমার মেয়ে হবে যাও ছেলে হবে না বিভিন্ন রকম বলল তার মধ্যে একশোটির মধ্যে একটি সত্য হতে পারে না ইসলামের এই হাদিসে রয়েছে আচ্ছা এই বিষয়টি আগে বাড়ার আগে আরেকটি কথা বলে দি যে কেমন যেমন আমরা হয় যাকে জিন ধরে শয়তান ধরে তো জিন নেমে এসেছে তার উপর তখন তাকে সেই বলছেন জিজ্ঞেস করলাম উনি নিজে বলছেন সরাসরি আমার সাথে গল্প জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে হাদিস আছে এই বোখারির হাদিসটি ওই জিনের সামনে তুলে ধরলেন তিনি কি করে সেখানে শ্বাস প্রশ্বাস কোথা থেকে পাও আর কিভাবে তোমরা বেঁচে ওখান থেকে ফিরে আসো এর উত্তরে সেই জিন বলছে শুনে সেই জিনের কথা তারা যাইতো কিভাবে আপনারা যেমন পানির তলায় যান আর আবার ফিরে আসেন আছে তখন আবার ওখান থেকে দৌড় দিলাম রিটার্ন রিটার্ন চলে এলাম আবার তখন আর টাম দিলাম চেষ্টা করলাম রকম করে আমরা আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এটি হচ্ছে শৈতানের বক্তব্য জিনের বক্তব্য বুঝতে পারছেন না এই বক্তব্যটিকে রহমতুল্লাহনা করেছেন তারপরে কি করে ফাইল তাহ তাহ যে সবচাইতে ওপরে যে শয়তান যেতে পেরেছে যে জিনিস সে তার নিচে যে শৈতান আছে তাকে বলে কুটুর কুটুর করে কানেখানে হয়েছে जदूगर कहें गणक जदूगर अथवा गणक कने पहुंचे आगामी कल आगामी बचरे उमुक देश होते जा অমুক দেশে আগামী ইলেকশনে অমুক দল জিততে যাচ্ছে অমুক দল হারতে যাচ্ছে অমুক দলের ভরাডু হবে ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছেন না এই খবর আকাশ থেকে চলে আসে জাদুকরের কাছে আর গণকের কাছে আর পির গণকদের চলে আসে এরা জিন বসে করে আর এরা শিরিক করে এরা গাই কাছে মদত চায় এরা জিনের কাছে শয়তান মদত চায় এর মাধ্যমে কিছু গাইবি কথা বলার দাবি করে আর কিছু তা তাদের সত্য হয়ে পড়ে কেমন সত্য হয়ে পড়ে দেখুন আগুনের কোড়া কষাঘাত করে আগুনের কষাঘাত যে তারা ছুটে পড়ে না তারা খসে পড়ে এটি হচ্ছে আগুনের কষাঘাত শেহাবু মতাবিবাহ বলেছেন এই শেহাবের কথা এই अग्नि सम्पतर कथा मूल्के रही सुराते नबीमहदी फारूब बामादरा कहू सि आकाशे कथा शुनेतान तक अग्नि सम्पदे मान आघात कबल के अह अनेक समय से कथा जदुकर गणकर पहुँचार आगे कषाघत करम्पत आगुने कषाघात करूप बामा अलका अंजुदे कहू তারপরে সে গণকের কাছে জাদুকারের কাছে পৌঁছে দিল যখন পৌঁছিয়ে দিল ফায়াকা মেয়া তাকিবাহা ওই একটি সত্য যে আকাশের ফায়সালা শুনেছে তার সাথে একশটি মিথ্যার সংযোজন করে মাহা। মে আত কাজেবা আমি তো একশো বললাম নিরানব্বই আর একশো না নিরানব্বই মিথ্যা নয় তার সাথে মে আত কাজেবা একশটি মিথ্যার সংযোজন করে শৈতান করতে পারে কারণ নবীশাহ বলছেন অবুকা জুবুন আবহাওয়ার যে হাদিসের চোর যে শৈতান চুরি করতে এসেছিল সাদকা জাকাতের খেজুর মসজিদ নবীতে তখন নবিসাম ওই হাদিস্টিতে বোখারিতে বলেছিলেন যে আয়াতিল চরম মিথ্যা কথা বলে কারণ নিজের নথি স্বীকার করতে রাজি নাই মানে একটু বড় থাকতে হবে বেশি কথা বলতে হবে তাহলে মানুষ চাইতে বেশি মিথ্যুক মানুষের মধ্যে অনেক মিথ্যুক আছে কিন্তু ওদের পার্সেন্টেজ মিথ্যুকের আরো বেশি জিনিস একশটি মিথ্যা বলে ঝুট বলে আর একটি সত্য বলে কিন্তু একটি সত্য হলে তখন পীর তো পীরে কামেল হয়ে যায় বুঝছেন না তখন ওইটিকে মুড়ি তখন খুব আউড়িয়ে দেখো আমাদের পীর সাহেব বলেছিলেন যে লোকের ছেলে হবে দেখো তার এক বছর পরই ছেলে হলো তা যেদিন পীর সাহেবের দরবার থেকে ফিরে গেছে হুজুরি কিবলার কাছ থেকে তারপরে গিয়ে তার স্ত্রী গর্ভবতী হয়েছে বুঝতে পারছে একটি সত্য আর ওই যে একশটি মিথ্যা ওই একশটি মিথ্যার কোন খেয়ালই করলো না ও একটি যে সত্য কথা আকাশ থেকে শুনে এসছে শৈতান আর বলে দিয়েছে ওই পীর নামক কামেল গনককে ভণ্ডকে ওতেই হয়ে গেল আর তার মুড়িদের সংখ্যা তখন বাড়তে শুরু হলো করে একবারে না আল্লাহ বলছেন আফওয়াজা এরা তখন সেই পীরের মুড়ি দেখবা আফওয়াজা দলে দলে পীরের মুড়ি ধা শুরু হলো পীরের ধর্ম অবলম্বন করলো তখন মেয়াতে একশটি মিথ্যা কথা বলে বিছানায় পড়ে আছে সে সুস্থ হয়ে যাবে দেখো সুস্থ হয়ে গেছে অমুক দিনে যে কথাটি বলেছিল হয়েছে না বাস তো হয়েছে অমুক পীরে যে বলেছিলেন এই যে এরকম হবে হয়েছে আমাদেরকে কি হয়েছিল। সেই কথার কারণে ওই জাদুকরের কথা ওই গণকের কথা বা ওই ভণ্ড পীরের সমস্ত কথাকে সত্য মনে করে মনে করা হলো যে ওলিয়ে কামেল আল্লাহর নেক বান্দা এ হচ্ছে হকানি পীর আল্লাহর ওলি এ হচ্ছে পীরে কিবলা যখন মহান আল্লাহ কোনো কাজের ও করার উদ্দেশ্য করেন ওয়াহি তখন তিনি সে ওয়াহি সম্পর্কে কথা বলেন সে আল্লাহ আল্লাহর কালাম ওহি আল্লাহর কালাম আল্লাহর আদেশ হয় আল্লাহ এই সম্পর্কে কথা বলেন রাজফা তখন এই সাত আকাশেই সামাওয়াত আকাশ রয়েছে আমাদের উপর উপরে সাত আকাশে কম্পন শুরু হয়ে যায় রাজফা কম্পন ভূমিকম্প শুরু হয় আকাশে আকাশ কেন কাঁপতে শুরু হয় আকাশগুলির আরেকটি রেওয়ায় বর্ণনা রয়েছে রেদাতুন দাতুন অত্যন্ত কম্প কম্পানের সাথে সাথে আওয়াজ বিকট আওয়াজ রেদাতুন দাতুন বিকট আওয়াজ শুরু হয়ে যায় আকাশে আল্লাহল আল্লাহকে এত ভয় করে আল্লাহর আকাশগুলি আল্লাহর ভয় করে কিন্তু মানুষ ভয় করে না পাহাড় ভয় করে মানুষ ভয় করে না এই জন আল্লাহ বলেছেন আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে দেখতে টুকরো হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় কিন্তু মানুষ মানুষের অন্তর অনেক মানুষের অন্তর পাহাড়ের পাথর চাইতেও সত্য মিনাল লামা আহলুসামাওয়াত মানে আকাশের অধিবাসী যারা অর্থাৎ ফেরস্তাগন আকাশে বসবাস করে কে ফের ফেরেস্তাগুন যখন শুনতে পানু তখন তারা এবং সে অবস্থায় শেষদায় অবনত হয়ে যান অচেতন হয়ে হুশ হারা হয়ে পড়েন আর তারপরে তারা শেষদায় পড়ে যান ফাইয়াকুন আউয়ার ফাউর আসাদায় পড়ে রয়েছেন আল্লাহর আদেশ হয়েছে ভয় ভীত সন্ত্রসারা হুঁ হারা হয়তো পুরোপুরি হুঁ হারায় না হুঁসারতভম্ব যেমন যদি একটা সাংঘাতিক ধরনের অ্যাক্সিডেন্ট হয় এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে ছিলেন যে অ্যাক্সিডেন্ট এবার গাড়ি চুন্ন হয়ে গেছে চার খেয়েছে তারপরে হুঁশ হয়ে যায় মানুষ অর্ধেক হুঁশ হয়ে যায় তারা এরকম হুশ হারা হয়ে অর্ধ হুঁশ হারা হয়ে শেষদায় অবনত হয়ে যান প্রথম যিনি মাথা উঠান সচেতন হয়ে শেষদা থেকে তিনি কে জিবরুল আলি জিবরাইল ফিরসাদের যিনি যে ডিমেন্ট রয়েছে খবর পৌঁছবে বা ওয়াহির জামানায় যে কোরআন এ ওহির জামানা ছিল তখন তিনি আসছেন জমিনে আসছেন খবর নিয়ে সুম্মাইয়াম রিল অতপর অতিক্রম করেন জিব্রাইল আল সালাম দল হয়ে ফেরেস তারা যে বিভিন্ন আকাশে রয়েছেন সব হয়ে তিনি অতিক্রম করে আসেন কুল্লামা মার্বে যখনই কোন আকাশে তিনি অতিক্রম করেন সে আকাশের ফেরেস তারা জিজ্ঞেস করেন সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশ আসলেন জিজ্ঞেস করেন সেখানকার ফেরেস তারা পঞ্চম আকাশের ফেরেস্তার জিজ্ঞেস করেন চতুর্থ আকাশের ফেরেস্তার জিজ্ঞেস করেন তৃতীয় আকাশের ফেরস্তার জিজ্ঞেস করেন দ্বিতীয় আকাশের প্রথম আকাশের এইভাবে আকাশের ফেরেস তারা জিবরাইল আলি সালামকে জিজ্ঞেস করতে থাকেন মাজা কালা রা আমাদের রব প্রতিপালক আল্লাহ কি বলেছেন আজকে কি আদেশ হয়েছে আল্লাহর ইহা জিবরিল হে জিবরিলিবাইল বলেন কাল আল্লাহ সত্য বলেছেন নাই কথা বলেছেন নাই আদেশ করেছেন এবং সেই আল্লাহ মহা উচ্চ এবং সুমহান কবির সুমহান যেহেতু প্রতিদিন অসংখ্য আদেশ আল্লাহ রাবুল্লাহ আলম হচ্ছে কোনটিকে নির্ধারিত করে বলে এই আদেশ হয়েছে সেই আর আদেশ আদেশ সম্পর্কে অবশ্যই জিব্রাইল ফেরিস এই হয়েছে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এর মানে এই নাই যে ফেরেস জিবরাইল বলেন ওদেরকে যা হক বলেছেন না কি বলেন যে হ্যাঁ আজকে এই ফাইসালা হয়েছে আজকে এই আদেশগুলি হয়েছে এই গুলি হয়েছে সেগুলি সব সত্য এবং সেগুলি হচ্ছে হক নাই সঙ্গত সেই জন্য তিনি এক কথায় বলেছেন যে কালুল হক কালাল হক আল্লাহ হক বলেছেন মানে আল্লাহ যা বলেছেন যা আদেশ করেছেন হচ্ছে তাই এই আর তা হচ্ছে চিরসত্য হক নাই হায়া কুলনা কুল্ল ইসলাম আল যখন জিব্রাইল ইসলাম বলেন সমস্ত তারপরে কুল্লহু সমস্ত ফেরিস্তা গণ বলেন ইসলাম আকালা জিব্রাইল যখন জিব্রাইল ইসলাম যা কিছু বললেন ফায়ান তাহি বিল ওয়াহি তারপরে জিব্রাইসলাম ওয়াহিনী এখানে আরবিতে কিছু শব্দ जिब्राइल अल्लामर आदेश जान वास्तवर हादिस महान अल्लाहबल सम्पर्ष्य निर्धारण सम्पर्कें মানুষের জন্য আকাশের পর যে ফাইসালা হয় যে সম্পর্কে হাদিস এবং কোরআন করিমের এই আয়তের তফসির হাত্তাফিম কাল হাকা আলী কবির এই সম্পর্কে নবী সাল আলী ইসলামের সাথ করেছেন